বাচ্চা মহিলা জলের কবরের সুয়াল জবাব ও নেই নবীদের মত নবীদের খবরে সুয়াল জবাব কিন্তু নাই নবীদের খবরে সুয়াল জবাব নেই বাচ্চার খবরে জিন্দিগি দিতেন তারই হিসাব হবে হিসাব হবে সবচেয়ে বড় জিনিস আমরা তো বুঝিয়ে বলতাম الذي خلق الموت والحياة خلق الموت والحياة ليبروكم أنكم أحبن وعملن هناك جنبجي لحفاظة الترغيب الله نجيبها الترجبتك اندوشه مربضن مال جنبجي لحفاظة الترغيب اذا مربضن مالا دا علاق ترجب الله نجيب ترجبك بانك اذا জিন্দেগীর আল্লাহ হিসাব নেবে না আরেকটার হেফাজত শুধু জামাতে বাইরে আনা একটা লোক আমি জামাতে বাইরে খুব হেফাজত করলাম বাড়ি যেয়ে করলাম না তাও না এটা হেফাজও ফেলে হার হালে করতে হবে বাড়িতেও করতে হবে জমাতেও করতে হবে সফরও করতে হবে হজরও করতে হবে হার হালে যেখানে থাকুক সেইখানেই তাকে জমিনের তলদ এসে থাকো বোঝানো করতে হবে আসমানের উপরে থাকো বোঝানো করতে হবে হার হালে প্রত্যেক ব্যক্তিকে তার জিন্দিগির হেফাজত করতে হবে বা পক্ষে যাবে বা বিরুদ্ধে যাবে আবার প্রত্যেক যোগ্যতা মানুষের পক্ষে যাবে বা বিরুদ্ধে যাবে চোখকে আল্লাহ দেখতে দিতে তার পক্ষে যাবে যদি খসিয়াতে তারা কানবে গান তো শরীর দিয়ে নাই চোখের পিঠে যদি ঝরে খসিয়াতে কথা বান্দি তাহলে যেমন সময় হেফাজত শুধু আল্লাহ রাস্তায় বাকি বাড়িতে বেশি স্বভাব বাড়ির আগ্রহ স্বভাব কম যেখানে টাকা কম পাওয়া যায় ওই জায়গায় ভাত কমই দেয় একজনে বলে গুলিস্তান দিয়ে আঁকতেছে পুরা গুলিস্তান্তিঘাবে বাহিরে হেফাজতের ভিতরে বড়রা বলেন যে সর্বপ্রথম ইঞ্চের দি এসছে নাই নিজেকে চাই জন্য দুঃস্থ যেটা করতেছিলাম নিজেকে দিচ্ছে আমার নক্স আমার খেলাপ আমার আমার টিকা আলাদা জিনিস আমি আলাদা আমার নক্স আলাদা তো মানুষ ব্যাপারকে দাবার দেয় নিজের নষ্ট দাওয়াত দেওয়া দরকার আর বলেন যে দ্বিতীয় হলো তালিম তালরুমের ভিতরে চার ঘন্টা যে ব্যয় সকালে দুই ঘন্টা বিকালে দুই ঘন্টা বা সকালে তিন ঘন্টা বিকালে এক ঘন্টা চার ঘন্টা টি টাকা চার ঘন্টা ব্যয় করা শুক্র এবারও দেখা আসলে বাস্তবিক নিজের জিন্দি ডেলি হিসাব নিতে হবে খায়ার করলাম কতটুক সার করলাম কতটুকু ভালো কতটুকু করলাম খারাপ কতটুক করলাম হিসাব নিতে হবে হিসাব নিবে সামনে নতুন যে আসবে জামাতের নামাজও আছে ইন্সারাদিন এটার ভিতরে চার ঘন্টা কাটানো তিন চেরা বারো আর ঘন্টা ভিতরে আর দুই ঘন্টা ইনসরাদি আমলের ভিতরে ষোলো ঘন্টা আট গেলে আর তাকে ষোলো ঘন্টা জরুরতের ইন্সর আদি জরুরতে দুই ঘন্টা আর ভিতরে চার ঘন্টা খেদমতের লাইনে চার ঘন্টা এই ষোলো ঘন্টার হেফাজত আসলে ভূমানের জন্য সবচেয়ে বড় অ্যাবাদ কোন অ্যাবাজ হচ্ছে কলম উঠেই জানে না কলম বয়া বালানা খারাপ না চুপ বয়ে থাকে নিজের থেকে কলম উঠে দেওয়া যায় সময়ের হেফাজ এই আমল গুলার ভিতরে যিনি যে কে চুলা রাখবেন তার সময় হেফাজত হয়ে যাবে দেখা যায় আমাদের বরিশালে পুরোপাদ ব্যক্ত আছে গরু রে বান মারে মুখ লাগে গরুর যায় দুধ আসা তো বন্ধ করতে পারে না দুসমন করে কি দুধ কে ফাটাই সব দুধ ফাঁকা দিবেন সরা জিন্দিগি কে সব ফাটানের তরিকা যে ওষুধে চলে আসে পিছনে নেওয়া যেমন আগ্রহ করা যেমন আগে ফাঁকা করবো না আমি ভদ্রতা কি বলছি ভদ্রতার কোন বই আছে নাকি যেটা বই রা এবার ভদ্র হইতে আমিটা করি না এটা আমি বদলতা সময়ের হেফাজতে সবচেয়ে বড় চরিত্র হইল যে সময় নষ্ট হয় যে জিনিসের বেড়ায় সময় কোনো করতেছে না কিন্তু একলা হয়ে রাখটা সময়ের হেফাজত না আজর না এক জায়গায় সময় নষ্ট হওয়ার আসবাদ সময় নষ্ট হওয়ার আসবাদের ভিতরে সবচেয়ে বড় আসবাব হল জবানিয়া গুমা সবচেয়ে বড় আসবাব হল জবান যদি সময় হেফাজত করতে চায় জমান বাসায় জমা উপ জবান দেখা হবে জরুরতের ব্যতীত জরুরতের উপরে কথা না বলা আমার মার এত বছর বয়স এই পর্যন্ত সে কোন কথা কোরআন এর আয়াত ছাড়া করে তারপরে জনের দরকার কোরআন এর আয়াত জনের অতীত কথা না বলাজনের দ্বিতীয় সময়ের হেফাজত হলো থামাকা দুইজনে একসাথে বুঝতে পারবে বেহুদা এক তেলাভ দুজনের এটা হল সময় নষ্ট হওয়ার দ্বিতীয় সবচেয়ে বড় আত্ম দুইজনে যেমন মিলব এটা হেফাজত করতে হবে দ্বিতীয় হইল বেহুদা এক তলাভুদা এক এটা সময় নষ্ট করে মধ্যে আছে যে খায়ের হইলে খায়ের হইলে বলো শুনো আর খায়ের না হইলে বইলও না সবচেয়ে বলো খায়ের আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো নইলে শুনবো না বালক কে শোনা এবারে কানের হত করে কানের আর চোখের হেফাজতের ধরো সময়ের হেফাজত কারো আইফ দেখলেই তো আপনি বলবেন না দেখলে তো বলবেন না কারো আইফ তো বলবেন না দেখলে তো বলবেন না কারো বিরুদ্ধে শুনলেই তো আপনি উক্তি করবেন না আমাকে আমলে লেগেই থাকতে হবে এরকম কোন জরুরি না আমাকে আমলে লেগেই থাকতে হবে আমি আমল করতে পারতেছি না মানুষ হচ্ছে আমলের দিনে আমল করতে পারে না সে যা থাকবে বাচ্চা থাকা আমল না হইত বা না হানটা আসতো থাকো আমল তো আমি ছেড় উঠেছিলাম আল্লাহ আমি সরোয়ার সাড়ে তিন মাস ছিলাম দেখতেমাই আমলে আমলে আর ইনফেরাদিফের ভিতরে রাখা ইনফেরাদি ও সুযোগ পেয়েছে তো দাওয়াত সুযোগ না পাইতে তো শিখার নিজে যদি করারও সুযোগ না পায় বা পড়ানোর সুযোগ না পায় তাহলে তাইলে সেই বিক্রি রাজিরের ভিতরে যদি বিকিরও মন না দেয় তাহলে তাহলে দেখবে যে কোনো সাথীদের বা কারো খেদমতের কোন সুযোগ ইস্তেমারি আমলের প্রমাম করবে পুরা পুরা হুদুর বলতো যে আমার আগেমারি আমলে একটু ধরতে পারতো ছিলাম সাড়ে তিন মাস তখন তো জোবাশ্বরের বাসায় হুজুর থাকতো আরকি এটা কি সেটা যে বাসায় থাকে হুজুর থাকতো কি সেটা আর পুরা জায়গাটার ভিতরে ছিলাম হাজিয়া আসছে কখনো জমা করতাম আইতে খাইতো মেলে চলে দেওয়া আমি মাঝে মাঝে হোটেলের পড়তাম হুটে আমার খুব ভালো জানতো ছিল না বলি ইসলাইলের আদার হাদিয়া জমা করলে হাজিয়ে আসে হাদিয়া খরচ করলে হাদিয়া আসে খরচ করে জিজ্ঞাসা আপনারা এই পর্যন্ত এখন তো কাকরে কামরা তালিমে জোরে না যারা কাকরে থাকে তারা তালিমের জমানে আমরা দেখছি ছোটবেলায় আমাদের সবাই তালিমে দেয়া বস্তু শহরের তালিম সবাই আমাদের ঝিয়ে যত ইমাম করবে আমাদের যারা বড়া রাতের বেতার দ্বারা রাতের কুয়াট আছে আমলের জন্য করবো কত খুসুসি জমাত থাকে এগুলা সম্ভব হয় না যেমন রমজানের জমাত বাইরে বড় লেখে এক জেলা ওই সময় দেখা যায় সারাদিন ওইখানে রাত্রে কষতে হয় সকালে মসরা মশপরে হালা শোনো তারপরে এই আসল পর্যন্ত রান্নার পর খাওয়া দাওয়া করে আউয়াল অর্থে করে আবার আরেক জেলায় ওই সময় এসেমাম থাকে না আমাদের মতো জামাতের ভিতরে এটা এসেমাপ দেখা যাবে বিশ্ব আল্লাহ আর কারো কিছু মনে আছে আল্লাহ কি